শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুর দক্ষিণেশ্বরে অমাবস্যায় ভক্ত সঙ্গে রাখালের প্রতি গোপাল ভাব ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে রাখাল মাস্টার প্রভৃতি দুই একটি ভক্ত সঙ্গে বসিয়া আছেন আজ শুক্রবার ছাব্বিশে ফাল্গুন নয় মার্চ আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ মাঘের অমাবস্যা সকাল বেলা আটটা নয়টা হইবে অমাবস্যার দিন ঠাকুরের সর্বদাই জগন্মাতার উদ্দীপন হইতেছে তিনি বলিতেছেন ঈশ্বরই বস্তু আর সব অবস্তু মা তাঁর মহামায় মুগ্ধ করে রেখেছেন মানুষের ভিতরে দেখো বদ্ধজীবী বেশি এত কষ্ট দুঃখ পায় তবু সেই কামিনী কাঞ্চনে আসক্তি কাঁটা ঘাস খেয়ে উটের মুখে দরদর করে রক্ত পড়ে তবু আবার কাঁটা ঘাস খায় প্রসব বেদনার সময় মেয়েরা বলে ওগো আর স্বামীর কাছে যাব না আবার ভুলে যায় দেখো তাকে কেউ খোঁজে না আনারস গাছের ফল ছেড়ে লোকে তার পাতা খায় ভক্ত জিজ্ঞাসা করিলেন আজ্ঞা সংসারে তিনি কেন রেখে দেন শ্রীরামকৃষ্ণ বলিতেছেন সংসার কর্মক্ষেত্র কর্ম করতে করতে তবে জ্ঞান হয় গুরু বলেছেন এইসব কর্ম কর আর এইসব কর্ম করো না আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায় ভালো ডাক্তারের হাতে পড়লে ঔষধ খেতে খেতে যেমন রোগ সেরে যায় কেন তিনি সংসার থেকে ছাড়েন না রোগ সারবে তবে ছাড়বেন কামিনী কাঞ্চন ভোগ করতে ইচ্ছা যখন চলে যাবে তখন ছাড়বেন হাসপাতালে নাম লেখালে পালিয়ে আসবার জো নাই রোগের কসুর থাকলে ডাক্তার সাহেব ছাড়বে না ঠাকুর আজকাল যশোদার ন্যায় বাৎসল্য রসে সর্বদা আপ্লুত হইয়া থাকেন তাই রাখালকে কাছে সঙ্গে রাখিয়াছেন ঠাকুরের রাখালের সম্বন্ধে গোপাল ভাব যেমন মার গোলের কাছে ছোট ছেলে গিয়া বসে রাখালো, ঠাকুরের কোলের উপর ভর দিয়া বসিতেন যেন মাই খাচ্ছেন ঠাকুর এইভাবে একজন আশিয়া সংবাদ দিল যে ঠাকুর রাখাল মাস্টার প্রভৃতি সকলে বান দেখিবার জন্য পঞ্চবটি অভিমুখে দৌড়াইতে লাগিলেন পঞ্চবটি মূলে আসিয়া সকলে বান দেখিতেছেন বেলা প্রায় দশটা হইবে একখানা নৌকার অবস্থা দেখিয়া ঠাকুর বলিতেছেন দেখো দেখো ওই নৌকাখানার অবস্থা বা কি হয় এইবার ঠাকুর পঞ্চবটি রাস্তার উপরে মাস্টার রাখাল প্রভৃতির সহিত বসিলেন মাস্টারের প্রতি ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেছেন আচ্ছা বান কি রকম করে হয় মাস্টার মাটিতে আঁক কাটিয়া পৃথিবী চন্দ্র সূর্য মাধ্যাকর্ষণ জোয়ার ভাটা পূর্ণিমা অমাবস্যা গ্রহণ ইত্যাদি বুঝাইতে চেষ্টা করিতেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পুনরায় মাস্টারের প্রতি বলিতেছেন ওই যা বুঝতে পারছি না মা তা ঘুরে আসছে টন টন করছে আচ্ছা এত দূরের কথা কেমন করে জানলে দেখো আমি ছেলেবেলায় চিত্র আঁকতে বেশ পারতুম। কিন্তু শুভঙ্করী আঁক ধাঁধা লাগত গণনা অঙ্ক পারলাম না এইবার ঠাকুর নিজের ঘরে ফিরিয়া আসিয়াছেন দেওয়ালে টাঙ্গানো যশোদার ছবি দেখাইয়া বলিতেছেন ছবি ভালো হয় নাই ঠিক যেন সেবার একটু বিশ্রাম করিয়াছেন অধর ও অন্যান্য ভক্তরা ক্রমে ক্রমে আসিয়া জুটিলেন অধর সেন এই প্রথম ঠাকুরকে দর্শন করিতেছেন অধরের বাড়ি কলিকাটা বেনে টোলায় তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট বয়স উনত্রিশ ত্রিশ অধর্ষেন শ্রীরামকৃষ্ণের প্রতি বলিতেছেন মহাশয় আমার একটি জিজ্ঞাসা আছে বলিদান করা কি ভালো এতে তো জীবহিংসা করা হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন বিশেষ বিশেষ অবস্থায় শাস্ত্রে আছে বলি দেওয়া যেতে পারে বিধিবাদী বলিতে দোষ নাই যেমন অষ্টমীতে একটি পাঠা কিন্তু সকল অবস্থাতে হয় না আমার এখন এমন অবস্থা দাঁড়িয়ে বলি দেখতে পারি না মার প্রসাদী মাংস এই অবস্থায় খেতে পারি না তাই আঙুলে করে একটু ছুঁয়ে মাথায় ফোঁটা কাটি পাছে মা রাগ করেন আবার এমন অবস্থা হয় যে দেখি সর্বভূতে ঈশ্বর পিঁপড়েতেও তিনি এই অবস্থায় হঠাৎ কোনো প্রাণী মরলে এই সান্ত্বনা হয় যে তার দেহমাত্র বিনাশ হলো। আত্মার জন্ম মৃত্যু নাই বেশি বিচার করা ভালো নয় মার পাদপদ্যে ভক্তি থাকলেই হল বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায় এ দেশে পুকুরের জল উপর উপর খাও বেশ পরিষ্কার জল পাবে বেশি নিচে হাত দিয়ে নাড়লে জল ঘুলিয়ে যায় তাই তার কাছে ভক্তি প্রার্থনা করো। ধ্রুবর ভক্তি সকাম রাজ্য লাভের জন্য তপস্যা করেছিলেন প্রহল্লাদের কিন্তু নিষ্কাম অহেতুকী ভক্তি ভক্ত জিজ্ঞাসা করিলেন ঈশ্বরকে কি রূপে লাভ হয় ও কৃষ্ণ। ওই ভক্তির দ্বারা তবে তার কাছে জোর করতে হয় দেখা দিবি গলায় ছুরি দেব এর নাম ভক্তির তম ভক্ত ঈশ্বরকে কি দেখা যায় শ্রীরামকৃষ্ণ হাঁ অবশ্য দেখা যায় নিরাকার সাকার দুই দেখা যায় সাকার চিন্ময় রূপ দর্শন হয় আবার সাকার মানুষ তাতেও তিনি প্রত্যক্ষ অবতারকে দেখাও যা ईश्वर के देखाओता ईश्वर ही जुगे जुगे मानस रूपे अवतीर्ण हन